চার ব্রাহ্মণ আমাদের আজকের গল্প হলো চারজন ব্রাহ্মণ বন্ধুকে নিয়ে সোম ব্যাস জীবন আর বুধ ওরা সবাই এক সঙ্গে এক গ্রামে থাকত ওরা চারজনই ছিল এক ঋষি মুির ছাত্র যিনি থাকতেন জঙ্গলের ভেতরে ঋষি খুবই সাধারণ মানুষ ছিলেন কিন্তু অত্যন্ত গুণী ব্রাহ্মণরা তাদের শিক্ষককে খুব সম্মান করত প্রতিদিন তারা শিক্ষকের কথা মন দিয়ে শুনতরা সোম ব্যাস আর জীবন অনেক গুণ শিখে নিয়েছিল ব্যাস হাত না লাগিয়ে যে কোনো কাটা ঠিক করে দিতে পারত সোম ভাঙা কলসি আবার জুড়ে দিতে পারত। জীবন ঝরে পড়া পাতা তুলে আবার গাছের ডালে লাগিয়ে দিতে পারতো। কিন্তু বুধ এদের মধ্যে সবচেয়ে ধীর ছিল ও এই একটা কাজ ও করতে পারত না কি করছিস তুই জুড়ে যা জুড়ে যা বুধ এক নতুন গুণ শিখেছে কলসির ভাঙা টুকরোর সাথেও কথা বলতে পারে ও হ্যাঁ কিন্তু ভাঙা টুকরো এখনো নিজে থেকে জুড়ে যাওয়ার গুণটা শিখতে পারেনি বেচারা ভাঙা কলসি বুধ কখনো এর জন্য অভিযোগ করত না গুরুজি সাধারণ জ্ঞান এই কথাটার মানে কি খুব সহজ সাধারণ মানে হলো কোনো কিছু করার আগে কি করছো সেটা ভেবে এই গ্রামটা খুবই ছোট যদি আমরা এখানে বাকি জীবনটা কাটাই তাহলে কখনোই সবচেয়ে জ্ঞানীগুণী ঋষি হয়ে উঠতে পারবো না আমাদের আরো জানতে গ্রামের বাইরে যেতে হবে আমরাও একমত শক্তিশালী ওর খেয়াল রাখা আমাদের দায়িত্ব ওর তো আমাদের ছাড়া আর কেউ নেই ওকে আমাদের সাথে নিয়ে যেতেই হবে ওরা নিজেদের জামা কাপড় এবং খাবার গুছিয়ে নিয়ে যাত্রায় বেরিয়ে পড়ে मन रेख बुद्धिमानी मन रख गुरुजी ब्राह्मणरा शिक्षक के विदाय बर्धेक दिन हाटार पर क्लान विश्राम এইখানেই দুপুরের খাবারটা খাওয়া যাক বুদ্ধিমান লোক আগত অভিযানের জন্য সব সময় খাবার করে রাখে ওরা যখন পাথরের যায় ঠিক তখনই মাটিতে কিছু পড়ে আছে ও ওটা কি? ওহ বুধ তোমার কি এই সব হাড়ে স্তূপ দেখে এখন ভয় করছে নাকি আমি ভাবছি এই হাড় কার আমি নিশ্চিত করে বলতে পারি যে এই হাড়গুলো হলো সিংহের ও নিশ্চয় খেতে না পেয়ে মরে গেছে আর পাবো না আমি এই হাড়গুলো গুলো একসঙ্গে করে পুরো সিংহের কঙ্কাল বানিয়ে একেবারে তাক লাগিয়ে দেব কি কারোর কোনো কিছু বলার আগেই সোম মন্ত্র পড়তে শুরু করে আচমকা এক উজ্জ্বল আলো এসে পড়ে বুঝেছো তুমি ভাবছো তোমার গুণ সবচেয়ে বেশি আমি সিংহের এই কঙ্কালে চামড়া আর মাংস এনে দেব। ওর গায়ের পশম চামড়া নোখ দাঁত সব ফিরিয়ে আনবো কয়েক মিনিটের মধ্যে না কিন্তু ব্যাস কোন কথা শোনে না ও মন্ত্র পড়তে শুরু করে আচমকা কঙ্কালের চোখ হয় গায়ের চামড়া পশম নখ আরো অনেক কিছু হয়ে যায় দেখতে দেখতে কঙ্কালটা একটা সিংহের শরীরে পরিণত হয় কি সুন্দর লাগছে তাই না ভয়ঙ্কর তুমি কেন এটা করলে কারণ এটা শুধু আমি পারি আমার ক্ষমতা দিয়ে আমি যে কোনো কিছু ফেরো আনতে পারি সিংহটা নিজের শরীরটা হারিয়ে ফেলেছিল আমি সেটা দিয়েছি। তুমি কি মনে করো এটা কি ক্ষমতা! তুমি তুমি কিছু ফেরত আনতে তুমি কি জানো না আমি কি গুণ শিখেছি আমি মৃত সিংহকে আবার বাঁচিয়ে তুলতে পারি বুঝেছ হ্যাঁ বুথ তোমার মতে কে সবচেয়ে বেশি গুণই বলো ও শুধুমাত্র শুনে কিভাবে বলবে জীবন ওকে করে আগে দেখিয়ে দাও তারপর ও বলবে কে কে কে সবচেয়ে সবচেয়ে সবচেয়ে আমি জানি না? কিন্তু শক্তিশালী সেটা জানি এই এমন করো না জীবন আমার কথা শোনো আমার বন্ধুরা নিজেদের ক্ষমতা তোমায় দেখিয়ে দিয়েছে আর তুমি আমায় দেখাতে বারণ করছো এই তুমি আমার ভালো বন্ধু ব্যাস ঠিকই বলেছিল তোমার গ্রামে ছেড়ে আসলেই ভালো হতো কিন্তু তুমি ঠিকই বলেছ জীবন ও একদম নবিস কিছুই শেখেনি ও আর ক্ষমতা ঝালাই করার মূল্য কি করে বুঝবে বহুত যেহেতু তোমার নিজের কোনো ক্ষমতা দেখানোর মতো নেই তাই তুমি আমাদেরটাও পরীক্ষা করতে দেবে না তুমি আমাদের উপর হলো যখন আমরা কোন কাজ ভেবে করি ও এত রাগ করছো কেন বন্ধুরা আমি তোমাদের আর বারণ করব না কিন্তু শুরু করার আগে আমায় গাছে উঠে যেতে দাও যদি সিংহ আমায় খেয়ে ফেলে তাহলে আমি সিংহের সঙ্গে লড়তে পারব না আর গাছ থেকে পুরো দৃশ্যটা আমি অনেক ভালোভাবে দেখতে পাবো তখন আরো ভালোভাবে বুঝতে পারবো কে সবচেয়ে বেশি গুনি মন্ত্র পড়া শুরু করতেই বুধ পাশের একটা গাছের ওপর উঠে যায় মৃত পরিচয় দিয়ে দিয়েছে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওদের মুখের হাসি মিলিয়ে যায় সিংহ উঠে জোরে গর্জন করে ওঠে সিংহ পেঁচে গেছে বুধ গাছের ওপর বসে সবটাই দেখে সিংহ চলে যাওয়ার পর ও গাছ থেকে নিচে নেমে আসে ও দেখে নিচে শুধু ওর বন্ধুদের হাড় পড়ে আছে সবাই আজ তোমাদের এই পরিণতি হতো না বাচ্চারা মনে রেখো বুদ্ধিমান সেই হয় যে ভেবে কোনো কাজ করে